সাল্লাম উমেনকে অজুসহ ঘুমাতে যাওয়ায় উদ্বুদ্ধ করেছেন হাদিস আশাদুমা আহাদ তহরানিফল হাফিহি যদি কেউ অজু সহ বিছানায় ঘুমাতে যায় তাহলে আল্লাহ দুইজন ফেরস্তা পাঠিয়ে দেন কোন একজন ফেরস্তা পাঠিয়ে দেন ওই ব্যক্তির ওই বিছানায় সে রাত্রিযাপন করে ওই ব্যক্তি রাত্রিতে নড়াচড়া করে আর ওই ফেরিস্তা বা ফেরস্তা দয় জাগ্রত অবস্থায় তার জন্য দোয়া করতে থাকছে আরেকটা বিষয়ের প্রতি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হল আমরা যখন রাত্রিতে অযু করি অযু করে ঘুমানোর আগে অন্তত দুই সালাত সালাদ কেয়ামুল লাইনে নিয়ে আজ করা দরকার এবং এরপরে আমরা যারা শেষ রাত্রে উঠতে পারি আলহামদুলিল্লাহ যারা উঠতে না পারি অন্তত দুই রেখাত সালাত আদায় করে সামান্য কিছু টাজভি আদায় করে সারা দিন যে নেক আমলগুলো করেছি আল্লাহ তৌফিক দিয়েছো কবুল করে নাও সারাদিন যে গোনাগুলো হয়েছে আল্লাহ মাফ করে দাও কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহ মাফের ব্যবস্থা করো কেউ যদি আমার মনে কষ্ট দেয় আল্লাহ মাফ করে দাও দশটা মিনিট দুই রেখাত সালাত আদায় করে এরপরে বিছানায় শুয়ে পড়ব আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে কিছু তস্পি তাহলির জিকির আমাদেরকে শিখিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভিতর একটা যা তার মেয়েকে তিনি শিখিয়েছিলেন হজরত ফাতেমার দিয় তন রসুলে ফাখসালামের কাছে গিয়েছিলেন ঘরের একজন চাকরানির জন্য যে রসুলে ফাকসাহ তাকে একটা চাকরানি দেবেন সংসারের কাজে কষ্ট হয় দুটো বাচ্চা পরপর হয়েছে কিন্তু তিনি খুব নরম ছিলেন লাজুক ছিলেন পিতার কাছে মনের আবেগ প্রকাশ করতে লজ্জা পেয়েছেন ফিরে এসেছেন পিতা বুঝতে পেরেছেন কিছু বলতে চেয়েছিল ফাতেমা রাত্রে ফাতেমা এবং আলী রাজি আল্লাহ তালা আনহুমা শুয়ে পড়েছেন উনি দরজায় নক করে ভিতরে এসে বলছেন ফাতেমা তুমি বোধহয় কিছু বলতে গেছিলে আহত আলী বললেন যে অর্থ সংসারের কষ্ট একজন গৃহ পরিচারীকে যদি আপনি দিতে পারতেন পাক বললেন যে আমার আসাফে সুফার গরিব সাহাবিরা রয়েছে তাদেরকে সাহায্য করা আমার আগে দায়িত্ব আমি তোমাকে এখন কোনো খাদেমা দিতে পারব না তবে তোমরা উভয়ই যখন বিছানায় শুয়ে পড়বে তখন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে এরপরে ঘুমাবে যদি তুমি এই আমলটা করো তাহলে তোমার জন্য একজন গৃহপালিক গৃহ পরিচারিকার মাধ্যমে একজন খাদেমার মাধ্যমে যে বরকত তুমি পেতে যে সাহায্য তার সে অনেক কল্যাণকর হবে তোমার জন্য এই আমলটা কাজে আমরা সকলেই চেষ্টা করব বিছানায় শুয়ে এই সামান্য জিকিরগুলো পালন করার এছাড়াও তিনবার সোরা এখলাস তিনবার সোরা ফালাক এবং এগুলো পাঠ করে হাতে ফুক দিয়ে সে হাতটা গায়ে মেলানো এরপরে ডান কাতে শোয়া দুটো দোয়ার অনেকগুলো দোয়া আছে কিন্তু দুটো দোয়ার কথা আমি বলবো এ দোয়াগুলো পড়তে গেলেও মন যায়। একটা দোয়া রসুল ইসলাম শিখিয়েছেন শুয়ে শুয়ে اللهم رب السماوات السبع و رب العرض رب العرش العظيم ربنا و رب كل شيء طالق الحب والنواة منزل التوراة والانجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ من ناصيته شنك فرطهلو جاء الله اپنی بشش رشتا قرآن نزل کرسن توراة انجيل نزل کرسن امي اپنار كسا عصرائي تسي اي بشش جاء اپنا نيون تروني جاك سواسي انه كسو جنامر خوتی کرتنا پره دیکھون اير سي بردوار کیوته پره আপনি প্রথম আপনি শেষ আপনি শুরু আপনি সমাপ্তি আপনি যাহের আপনি বাতেন আমি আপনার কাছে চাই যে আপনি আমাকে ঋণমুক্ত করবেন এবং সচ্ছলতা দান করবেন কত বড় দোয়া প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় যদি আমরা আরবি দোয়াটা মুখস্থ করতে পারি আলহামদুলিল্লাহ আমি বাংলাতেও বলতে পারি এরপরে সর্বশেষ একটা দোয়া রসুল্লাফাক্লাম শিখিয়েছেন এই দোয়াটা যদি পড়ে কেউ ঘুমিয়ে যায় এই রাত্রিতে মৃত্যু হলে সে জান্নাতি হবে आजि तरह हायत दान करें से न्याम बरकतर साथ नतून दिन शुरू कर